আসসালামু আলাইকুম বিশ্বের যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমরা শুরু করেছিলাম কোরআন করিমের তিরিশতম পাড়ার কিছু ছোটো সুরার হেদায়ত নিয়ে আমাদের আলোচনা আজকে আমাদের সে আলোচনার ধারাবাহিকতায় আমরা পৌঁছে গেছি সুরা সারফার মধ্যে সেই সুরাটির আমরা তিলাবাত করব অর্থ জানব এবং সেটা ব্যাখ্যা শিখবো ইনশাআল্লাহ আরজবিল্লা ইমিন ইসমিল্লা রহমান আলহামদুলিল্লা সুরটি মক্কায় নাজিল হয়েছে মক্কায় নাজিল হওয়ার সুরাগুলির বৈশিষ্ট্যের মধ্যে স্পষ্ট মক্কায় নাজিল হওয়া সুরাগুলির বড়ো বৈশিষ্ট্য হচ্ছে যে তাতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বিভিন্নভাবে সান্ত্বনা দেয়া হয় সেখানে তাহিদের কথা থাকে আখেরাতের কথা থাকে বিভিন্ন এই জাতীয় জিনিসগুলো সব বেশি স্থান পায় সেই হিসাবে আমরা এই সুরার মধ্যে দেখতে পাই যে সেখানে মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আসলামকে সান্ত্বনা দেওয়া হয়েছে তাকে কি দেয়া হয়েছে সেই জিনিসগুলো আল্লাহ তালা তুলে ধরেছেন তার ন্যায়ামতের সুক্রিয়া আদায় করার জন্য মোহাম্মদ সাল্লা সাল্লামকে নির্দেশনা দিয়েছেন আল্লাহ তালা ন্যায়ামত সুক্রিয়া আদায় করলে বাড়ে সুক্রিয়া আদায় করলে ন্যায়ামত বাড়ে আর যদি সুক্রিয়া আদায় না করা হয় ন্যায়ামত কমে যায় আল্লাহ তালা বলেছেন যদি তোমরা আল্লাহ শুক্রিয়া আদায় করো তা আল্লাহ তোমাদেরকে বলছেন আমি বাড়িয়ে দেবো বলাই ইনকাফার তোমার আর যদি তোমরা আমার কুফুরি করো অর্থাৎ আমার নিয়ামতের সুক্রিয়া আদায় না করো তাহলে ইন্দাবিল আসা দিন তাহলে আমার শাস্তি অত্যন্ত কঠোর আল্লাহ তালার শাস্তি অত্যন্ত কঠোর যদি আমরা তার নিয়ামতের সুক্রিয়া আদায় না করি মোহাম্মদুর রসল্লা সাল্লাম সবচেয়ে বড়ো শাকের আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি তিনি সুখর করতেন আল্লাহ নিয়ামত তাঁর উপর যাই এসেছে তিনি সেটাকে সত্যিকার অর্থে কীভাবে সুখর করতে হয় সেটা তিনি আল্লাহর কাছ থেকে জেনে সেই হিসেবে তিনি শুকর করেছেন শুক্র ন্যায়ামতের পরাকাষ্টটা দেখিয়েছেন মহম্মদুরসোলা সাল্লাহ আসলাম আল্লাহ তালা এই জন্য এই সুরাতে তার নবীকে কি কি দিয়েছেন কয়েকটি জিনিস উল্লেখ করেছেন মনে রাখতে হবে আমাদেরকে মক্কি সুরার মধ্যে এই যে সুক্রিয়ার বা মোহাম্মদ সাল্লাহ আসলামের কি কি জিনিসগুলো আমাদের কাছে যখনই আসে তখন মনে রাখতে হবে আমাদের দাওয়াতের ক্ষেত্রেও যখনই এ জাতীয় কোনো সমস্যা উদ্ভব হবে আমাদের মনকে সেই হিসেবে গড়ে নিতে হবে যাতে করে মোহাম্মদুর রসল্লা সাল্লা স্লামের যে দাওয়াত দানের পদ্ধতি ছিল সেই পদ্ধতি অনুসারে আমরা এগিয়ে যেতে পারি আল্লাহ তালা বলছেন আলমনাস এলাকা সদরাক আলম নাসরা এলাকা আমি কি প্রশস্ত করে দেইনি লাকা আপনার জন্য সদরাক আপনার বক্ষকে সদর তো সিনে বা বক্ষ প্রকাশ্যভাবে প্রশস্ত বক্ষ প্রশস্ত হওয়ার তো হচ্ছে খুব চৌড়া হয়ে যাওয়া কিন্তু এখানে সেটা উদ্দেশ্য নয় এখানে বক্ষ প্রশস্তার উদ্দেশ্য হচ্ছে যে মায়ানবী বা অর্থগতভাবে সেটার প্রশস্তি লাভ করা কীভাবে বক্ষ প্রশস্ত হয় বক্ষ প্রশস্ত হয় কোনো কিছু মানার জন্য কোনো কিছু নেয়ার জন্য যেমন আল্লাহ তালা কোরআনিকালী মনের জায়গায় বলেছেন যার অন্তরকে আল্লাহ তালা ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন সে কি ওই ব্যক্তির মতো যার অন্তর আল্লাহ জিকির থেকে গাফেল হয়ে সেটা শক্ত হয়ে গেছে অর্থাৎ সেখানে গ্রহণ করার মাদ্রা আর অবশিষ্ট থাকে না আল্লাহতালার এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস আল্লাহতালা মানুষকে তখনই প্রশস্ত হৃদয় দেন যখন তার ভালো ইচ্ছা করেন হমাই ইরিদুল্লাহ হবি খায়রান বিফাক্কে হবিদিন হাদিসে আসমান আলাদি খায়ের বিফাক্কে হফিদ্দিন দিনের জ্ঞান দান করেন আল্লাহ যার ইচ্ছা করেন তার মধ্যে যে জ্ঞানের দানের মূল জিনিসটা হচ্ছে বক্ষের মধ্যে সেটা স্থান করে নেয়া ফমাই ইরিদুল্লাহ ইয়াহদিয়াহ ইয়াস সদারুল ইসলাম তো যে যাকে আল্লাহ তালা হেদায় দিতে চান ইয়াস সদরাহুল ইসলাম তা ইসলামের জন্য পুকটাকে পক্ষটাকে তা সিনাটাকে প্রশস্ত করে দেন আল্লাহ তালা বলেছেন ওমাই ইউরিদ ইউদ্াহু ইয়েজ আল সদরাহু দই কান হার কান্নামা ইয়সামা এর বিপরীতে যাকে আল্লাহ তালা পদভস্ট করতে চান তার আমলের কারণে তার ইচ্ছার কারণে পদভস্ট করতে চান ইয়েজ আল সদরাহু দই কান তার অন্ত করে দেন সংকীর্ণ তার বক্ষে করে দেন সংকীর্ণ গেজাল সদরহ দইয়ে খান হারা যান সে কোনো কিছু মানতে রাজি নয় হারাজ সব কিছুতেই দ্বিদা অনুভব করে খারাপ মনে করে তার হারাজ দোষ মনে করে গেজাল সদরহ দইয়ে খান হারা যান খা নামাইসিসামা মনে হয় যেন সে উপরের দিকে উঠছে কেন উপরের দিকে উঠছে কথাটা বলা হল কারণ মানুষ যত উপরে উঠে নিঃশ্বাস নিতে তার তত বেশি কষ্ট হয় কারণ উপরের দিকে নিঃশ্বাসের ঘনত্ব বেশি এজন্য জন্য এখনও বৈজ্ঞানিকরা বিশ্বাস করেন বা আমাদের যারা ভালো যারা জ্ঞানী তারা জানেন পরীক্ষা করে দেখেছেন যে মানুষ যত উপরে উঠে তত নিঃশ্বাস তার কষ্ট হয় এজন্য কখনও কখনও তারা অক্সিজেন বাক্স সাথে নিয়ে যান অক্সিজেন ভিতরে থাকতে হয় অক্সিজেন রাখতে হয় যাতে করে নিঃশ্বাস নেওয়ার সুযোগ থাকে কিন্তু যদি সেখানে যত উপরে উঠে তত তার নিঃশ্বাস সংকীর্ণ হয়ে আসে এটাই আল্লাহ উদাহরণ দিয়েছেন ওই ব্যক্তির যে ব্যক্তি দিন ইসলামের জন্য দিন নিজের দিনকে নিজের বক্ষকে সংকীর্ণ করে নিয়েছে সে যেন মরে যাচ্ছে তার জন্য বেঁচে থাকার অধিকার হারিয়ে যাচ্ছে এর বিপরীতে যে যাকে আল্লাহ তালা হেদায়ত দেওয়ার ইচ্ছা করেন ইসলামের জন্য তার অন্তরকে আল্লাহ তালা প্রশস্ত করে দেন বড় করে দেন সেখানে আল্লাহ তালা এই জিনিসটাই তার নবীর জন্য বেছে নিয়েছেন আল্লাহ তালা বলেছেন আলহামদুল্লা সাহালাকা সদরাক আপনার জন্য কি আমি প্রশস্ত করে দেয়নি আপনার সিনাকে আপনার বক্ষকে আমি প্রশস্ত করে দেয়নি অর্থাৎ প্রশস্ত করে দিয়েছে আল্লাহ তালা তার নবীর জন্য এই তার বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন সেটা কীভাবে প্রশস্ত করেছেন দুদিক থেকে একটি হচ্ছে দিনইভাবে স্বরীভাবে তিনি প্রশস্ত করেছেন আরেকটি হচ্ছে কাউনিইভাবে শরীর দুটি জিনিস রয়েছে একটি হচ্ছে যে আমি যে কোনো কাজ আল্লাহ শরীয়ত মোতাবেক চলব এর জন্য আমাকে প্রশস্ত করে দেয়া আরেকটি হচ্ছে আল্লাহর প্রকৃতিগত যে ইচ্ছা সেটা অনুসারে কোনো কিছু আমার উপরে এসে গেছে বিপদ সে বিপদ অনুসারে আমি নিজেকে প্রশস্ত প্রশস্ত নিজের অন্তরকে প্রশস্ত করিলাম সেটা অনুসারে আমি কিভাবে সে বিপদ থেকে বাঁচার জন্য অন্তরকে আমি বড় করব কি করে সেটা জানা প্রথমে আসুক আল্লাহ তালার দিনের জন্য আল্লাহ তালা তার নবীকে কিভাবে প্রশস্ত করে দিলে আল্লাহ তালা তার নবীর দক্ষ প্রশস্ত করে দিয়েছেন যখনই নবীর কাছে কোনো বাণী এসেছে কোন নির্দেশনা এসেছে শরীয়ত এসেছে তখনই আল্লাহ তালা সেটা গ্রহণ করার জন্য তার অন্তরের ভিতরে বড়ো ধরনের একটা আকর্ষণ তৈরি করে দিয়েছেন সেটার মধ্যে তিনি শান্তি অনুভব করেছেন ভালো তান লেগেছে যেমন সলাাদসল্লা সাল্লা সাল্লামের কাছে সলাদ কীরকম ছিল তিনি বলেছেন জয়লাৎ করলাত আইন সলা আমার চক্ষু শীতলকারী জিনিস তৈরি হিসাবে তৈরি করা হয়েছে সলাাতকে অথচ আল্লাহ তালা কোরআন বলেছেন ও ইন্যাহা কাবিউরাত ই আল হাসইন সলাাত অত্যন্ত বড়ো জিনিস কঠিন জিনিস তবে তা যারা খুশু অবলম্বন করে বিনীত অবস্থায় থাকে বিনয় অবলম্বন করে বিনয়ী যারা তারা ব্যতীত অন্যদের কাছে সলাৎ অত্যন্ত কঠিন জিনিস কিন্তু নবীর জন্য তিনি আল্লাহ তালা সেটাকে চলাত আসার কারণে তিনি সেটাকে অত্যন্ত সহজবায় বরং সেটা চক্ষু শীতলকারী হয়ে গেল তার অন্তরের শান্তি প্রদানকারী হয়ে গেল। এই তিনি যখনই কোনো বিপদ বা কোনো সমস্যা হতো তিনি সলাতে দাঁড়িয়ে যেতেন এটা তার সান্ত্বনা দিত কানাই যাহাজাবো আমরুন কামাইলা সলা যখনই তার কাছে কোনো বিপদ আসতো তিনি নামাজ চলাতে দাঁড়িয়ে যেতেন এটা তার সান্তনা দিত অর্থাৎ আল্লাহ নির্দেশের জন্য বক্ষটা প্রস্তুত হয়ে গেছে এটা নেওয়ার জন্য এরকম বক্ষ তৈরি করতে হয় তো সাল্লাহাম এই আরও বলতেন আরে হা বি সলা বিলাল বিলাল সলা দিয়ে তুমি আমার অন্তর্কে শান্তি দাও সলাত্তের কারণে তার অন্তর শান্তি আসতো আল্লাহরের নির্দেশের কারণে তার অন্তর শান্তি আসত শুধু যে এটা তা নয় যে কোনো নির্দেশে যখনই আসতো আল্লাহ রসুল সাল্লাহিস্লাম সেটাকে মনে করতেন এটা হারানো সম্পদ হিসাবে নিয়ে যেতেন এটাকে তার স্বাভাবিক রেমতাই করতেন তাদের অন্তরে রসুল্লাহ আসাল্লামদের শিখা জিনিস থেকে এভাবে এসেছে যে তারাও আল্লাহ নির্দেশকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তেন আল্লাহ নির্দেশনাকে মানার জন্য ব্যস্ত হয়ে যেতেন এটা এইজন্য জন্য তাদের অন্তর সেটা আগ্রহ ভরে নিত প্রাণ ভরে সেটা গ্রহণ করতো যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাদের গ্রহণ করা উচিত প্রতিটি কাজে আমাদের উচিত এজন্য জন্য পক্ষে থাকা অনুরূপভাবে শরীয়তে যেটা নিষিদ্ধ করেছে সেটা থেকে দূরে থাকা এটাও কিন্তু আপনার বশস্ত পক্ষের প্রমাণ আপনার বক্ষ যে প্রশস্ত আপনার মন যে বড়ো আপনার সিনা বড় এটা প্রমাণ করার জন্য আপনাকে অবশ্যই শরীয়তে নির্দেশিত পন্থা শরীর মানতে হবে যেমনিভাবে তেমনি শরীর নিষিদ্ধ জিনিসটাও মেনে নিতে হবে মন থেকে পূর্ণ মন থেকে সেটা মেনে নিতে হবে আপনি খেয়াল করুন ইউসুফ আলহ সাল্লা সাল্লামের কথা ইউসুফ আল্লাহ সাল্লা সাল্লাম যিনি নবীদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যাকে আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম বলেছেন আকরাম উন্নয়াস সবচেয়ে সম্মানিত ব্যক্তি ইউসুফ নে ইয়াকুব নে ইসাকিব নে ইব্রাহিম তাকে রসুল্লাহ আসালামে বলেছেন যে সম্মানিত ব্যক্তি কেন আল্লাহ তালা তাকে কঠিন বিপদে ফেলেছেন বিপদ কি তিনি যে ঘরে ছিলেন ঘরের মালিক সে মালিক ছিল সুন্দরী সুন্দরী মহিলা তিনি অন্যায় করতে চেয়েছেন ইউসুফ আলাহি আসসালামের সাথে একদিক থেকে ইউসুফ ইসলাম তখন তার অধীন অধীন ব্যক্তি সুন্দরী একজন মহিলা চাচ্ছে তার সাথে খারাপ কাজ করতে কিন্তু তিনি তা থেকে ফিরে আসলেন তার অন্তর প্রশস্ত যে আমি এই সংকীর্ণতায় আমি কখনো জড়িয়ে যাব না এবং অন্যায় কাজটি আমি করব না তারপর তিনি সেখান থেকে ফিরে আসলেন সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম কীভাবে আল্লাহ তালা তার নবীর অন্তরকে প্রশস্ত করে সেটা আলোচনা করছিলাম আলোচনা এই এই অংশে সে আমাদেরকে একটু বিরতি নিতে হচ্ছে বিরতির করে ইনশাল্লাহ আমরা বাকি আলোচনা সমাপ্ত করবো ততক্ষণ আমাদের অপেক্ষা থাকুন আসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি ওবরাকাত আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবারাকাতহ সম্মানী দর্শকবৃন্দ বিরতির পর আমরা ফিরে এসেছি আমাদের আলোচনায় আমরা আলোচনা করেছিলাম সুরাত উ সরহের ব্যাখ্যা নিয়ে দেখুন আল্লাহ আল্লাহতালা বলছেন যে আলম নাস আমি কি আপনার জন্য আপনার পক্ষকে প্রশস্ত করে দেই না আল্লাহ তালা পক্ষকে প্রশস্ত করে দিয়েছেন এই জন্য রসুল্লাহ সাল্লাহ আসলাম তার শরীয়তে যে সমস্ত বিধিবিধান আসত সবগুলিকে ঠিকভাবে গ্রহণ করতেন এবং সেগুলিকে গ্রহণ করার জন্য তিনি ব্যস্ত থাকতেন এবং সেটাকে মন থেকে গ্রহণ করে নিতেন সাহবা কেরাম রেদলা আলহিম আজমাইন তারাও রসুল্লাহ সাল্লি আসলাম থেকে সেইগুলো পালন করার জন্য তারাও ব্যস্ত থাকতেন রসুলের নির্দেশনা পেলে তারাও সেগুলি পালন করতেন এটা আল্লাহ তালা তার রসুলের জন্য স্পেশালি প্রথমেই যে কাজটি করেছেন তার বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন সেই বক্ষ প্রশস্তার আমরা একটি উদাহরণ দিয়েছিলাম যে শরীরগতভাবে শরীয়তে নির্দেশনা যেভাবে আসলে তিনি প্রশস্ত বক্ষ নিয়ে কাজ করতেন তেমনিভাবে নিষেধ আসলেও রসুল্লাহ সাল্লু আসলাম তার প্রশস্ত বক্ষের কারণে অন্যায় কোনো কাজের দিকে তিনি কখনো উপবৃত্তি হতেন না আমরা উদাহরণ হিসেবে দিয়েছিলাম যারাই যাদেরই অন্তর যাদেরই অন্তর প্রশস্ত তারাই কিন্তু এই জাতীয় অন্যায় কাজ থেকে দূরে সরে আসে অন্তর প্রশস্ত হওয়ার কারণে তারা আল্লাহর জন্য অন্তরকে প্রশস্ত করে নিয়ে সেখানে অন্যায়ের কোনো স্থান সেখানে তারা রাখেন না অন্যায় কোনো কিছু হতে সেখানে দেন না এই জন্য আমরা উদাহরণ হিসেবে তিনি এনেছিলাম ইউসুফ আলহ সালাতুসলামের ইউসুফ আলহিাসু আসসালাম তিনি ছিলেন কঠিন অবস্থা বন্দী এক একেত তিনি ছিলেন তাদের অধীন সব রকমের অবস্থা ঠিক থাকার পরেও তিনি অন্যায় কাছ থেকে দূরে সরে এসেছেন তিনি বলেছেন মারাদাল্লাহ ইন্নাহু রব্বী আহসান ইন্নাউল্লা ইহেবুজু আলমুন যে নিশ্চয়ই মারাদাল্লাহ আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যে আমার রব তিনি আমার ভালো ব্যবস্থাপনা করেছেন আমার মালিক আমি এই কাজ করতে পারি না ইন্নাহু রব্বী আহসান মা আসুয়া তিনি আমার অবস্থান ভালো করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা কখনও পছন্দ করেন না আমি যে অন্যায় করবো আলমতে আল্লাহ তালা কখনও পছন্দ করেন না অর্থাৎ এটাই যে আল্লাহ তালার জন্য যার অন্তর প্রশস্ত যে অন্যায় কাজকে সেখানে সে স্থান দেয় না আমরা দেখতে পাই শুধু যে তা নয় আবার আল্লাহ তালার শরীয়তের বাইরে কাউনি যে সমস্ত নির্দেশনা আছে সেগুলোর জন্য আল্লাহ তালা তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামকে তার বস প্রশস্ত করে দিয়েছেন যে আমরা দেখতে পাই রসুল্লিহি আসলাম তিনি বলেছেন যে যখন তিনি শেষ জীবনে দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখন তার কষ্ট হচ্ছিল সাহাবেকরম বললেন যে ইয়ার রসোল্লাহ আপনার তো কঠিন কষ্ট হচ্ছে ইনলাকাতু আক আপনার কষ্ট হচ্ছে রসুল বললেন যে ইনু ও আঁকু কামা ইউ আঁকু ইসনাই নিমিনুম তোমাদের দুইজন যেভাবে কষ্ট পায় এরকম জরে বা কষ্টে সেরকম কষ্ট আমি পাচ্ছি তারপর রসুল্লাহ সাল্লামাম আল্লাহর এই মুসিবত দেওয়ার মধ্যে তিনি ধৈর্য ধারণ করেছেন এটা প্রমাণ করে তার অন্তর অত্যন্ত প্রশস্ত ছিল যার অন্তর দইয়ে সে সামান্যতম কাজেই ব্যতীব্যস্ত হয়ে পড়ে আল্লাহর ধৈর্য থেকে দূরে সরে যায় প্রত্যেকটি মানুষের উচিত ধৈর্যশীল হওয়া দিনের জন্য ধৈর্যশীল প্রমাণ করবে তার অন্তর কত প্রশস্ত কথা অন্যায় কেউ বলেছে সেটা মেনে নেওয়ার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম অন্যায় কথা শোনার পর রাগ করেননি বহু নজির আছে অথচ আমরা সামান্য কথা শোনার পরে আমরা রেগে যাই কারণ আমাদের অন্তর সেরকম প্রশস্ত নয় অন্তরকে প্রশস্ত করতে হবে দুনিয়ার অনেক আক্রমণ আসবে প্রত্যাঘাত আসবে আঘাত আসবে সেগুলো জন্য আমার মনটাকে প্রশস্ত করে নিতে হবে এটা হচ্ছে এটা যদি করতে পারি তাহলে আমাদের অন্তর সর্বস্ব দূর হবে অন্তরটা প্রশস্ত হবে যেমনই রসুল্লাহ আসলাম অন্তর প্রশস্ত হয়েছিল আল্লাহ তালা সেই এমতি নান করেছেন সেই জিনিসটাকে দয়া হিসেবে রসুল্লার জন্য পেশ করেছেন যে আমি আপনার অন্তরকে প্রশস্ত করে দিয়েছি আলমা সদরাক আপনার উপরে আপতিত যাবতীয় যে ওজন আছে ভোজা আছে সমস্ত ভোজা আমি নিচে রেখে দিয়েছি সেটাকে আমি দূর করে দিয়েছি সেটাকে আমি নিক্ষেপ করে দিয়েছি আল্লা দি আং কদা জহারাক যে বোঝা আপনার পিঠকে বাঁকা করে ফেলছিল কী বোঝা সেটা নবতের বোঝা নবতের বোঝা রসুলের কাছে কঠিন মনে হতো শুধু কঠিন নয় অনেক কষ্টকরও ছিল রসুল প্রথম প্রথম ভয় পেয়ে যেতেন বলতেন যা মিলুন ইসাম সাম আমাকে চাদর পরিধান করে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাদের কাপড় দিয়ে ঢেকে দাও দা সিরো আবার বলতেন কিন্তু শেষ পর্যন্ত রসুল সেটাকে অ্যাবজর্ভ করে নিলেন মেনে তার জন্য সহজ হয়ে গেল নব্যতের বোঝা বহন করা আল্লাহ তালা এটাই বলছেন যে আল্লা আন কদা জহারাক কেউ কেউ বলেছেন যে এখানে অর্থ হচ্ছে যে যত গুণা অপরাধ আছে গুণাগুলি থেকে আপনার গুণাগুলিতে আপনাকে মুক্ত করেছি অর্থাৎ কেউ কেউ তফসিল করেছেন এখানে শারহদ সদর থেকে যে আল্লাহ তালা তার অন্তরকে নবতের আগেই তার অন্ত কেটে তার মধ্যে যে খারাপ অংশ ছিল তার বুক সিরে সেই অংশটুকু ফেলে দিয়েছেন সেটাও হাজিদার প্রমাণিত হয়েছে সহর সদরের সেটা যদি হয় তার অর্থ হচ্ছে গুনার অংশটুকু ফেলে দিয়েছেন অর্থাৎ আলাম না সদরাক ও অদয়না আঙ্কা উজরাক উজের যে অংশটুকু সেটা ফেলে দিয়েছেন আলামাক আল্লাহরাক যা আপনার পিঠকে বাঁকা করে ফেলছিল কঠিন যে কঠিন ছিল ইমানদার মনে করে সামান্যতম গুণা বা সামান্যতম কিছু তার পদস্খলন এটাকে সে বড় কিছু মনে করে আর কাফের তার কাছে তার কাছে কিছুই মনে হয় না সে মনে করে একটা মাসির মতো সুল্লাহ আসলাম বলেছেন যেন মাসি যেন হাত দিয়ে তাড়িয়ে দে যেন মনে করে অথচ ইমানদার সেটাকে বড়ো কিছু মনে করে এটা হতে পারে তার এই ব্যাপারটাকে আল্লাহ তালা বলছেন যেটা আপনার পিঠ ভেঙে দিছিল আপনার যেটাকে কঠিন মনে করছিলেন সেটাকে আমি সহজ করে দিয়েছি আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ তালা বলেছেন ও অদয়না আঙ্ কাবুজরাক আল্লাহ আঙ্করাক এরপর বলেছেন ওয় রাফায়না এলাকাজিক আর আপনার স্মরণকে আমি উন্নত করেছি স্মরণকে আমি সবার উপরে স্থান দিয়েছি আপনি দেখুন আমরা প্রতি সলাতেের আজানে কিন্তু রসল্লাহ সাল্লাহ আসলামের নাম নিতে হয় আবার যখন সলাতে দাঁড়াই সলাতে তাসাহুদে রসোল্লাহ্লা সালামের নাম নেই এবং যখন বসি কোথাও আলোচনা করতে রসুলের দূর পাঠ করি দোয়ার আগে পিছিয়ে রসুলের দূরত পাঠ করি আমাদের জীবনে একটা বিরাট অংশ রসুলের স্মরণকে নিয়ে কেটে যায় সুতরাং আল্লাহ তালা যে বলেছেন ওরফায় না আল্লাখা দিকরা আপনার স্মরণকে আমি অনেক উন্নত করেছি এটা নিঃসন্দেহে একটি সত্য কথা যে আল্লাহ তাল এটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি এবং এটাই যে আল্লাহ তালা প্রত্যেকটি যখনই আল্লাহ তাল্লাহ জিকির হয় হাদিসে আসছে তখনই আমরা রসুল্লা সাল্লাস্লামকে স্মরণ করি সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর কথা যেমন রসুলের কথা সেইভাবে দূরত হিসাবে রসুলের কথা আমরা স্মরণ করে থাকি সুতরাং এই জিনিসটাও প্রমাণিত ওরফায় না এলাকা দিকরাক তারপর আল্লাহ তালা বলছেন বা ইনামায়াল রস্রি ইউসরা নিঃসন্দেহে রসুরের সাথে ইঁসুর রয়েছে কঠিনতার সাথে সহজতা রয়েছে ইনামায়াল রস্রি ইউসরা তারপর আবার বলেছেন যে নিশ্চয়ই কঠিনতার সাথে সহজতা রয়েছে আরো এই ভাষা অনুসারে যখনই দুইটা আল দিয়ে আসে একটা শব্দ তখন দুইটা এক হয়ে যায় আর দুইটা দুইটা যখন আলিপিলাম বাদে আসে তখন যেটা দুইটা হয়ে যায় আল রসুর দুইবার আসছে ইউসুর দুইবার আসছে কিন্তু ওসুর দুইটা আলিপিলাম দিয়ে আসছে ইউসুরটা ওসুর অর্থ কঠিন কঠিন জিনিস দুইবার আসছে কিন্তু দুইটা আলপিলাম দিয়ে আসছে অত একই জিনিস আর ইউসরফ তো সহজ এই হাসান বসির রহমতুল্লাহ সহ ইবনে আব্বাসের বর্ণনা এসেছে তারা বলতেন যে সহজ যেহেতু দুইবার আসছে আর কঠিন একবার আসছে এক দুইবার আসলেও একই অর্থে একটাই বোঝানো হয়েছে সেহেতু লাইয়াগলা বা রসরুম বি দুই সহজ দিয়ে একটা এক কঠিনতা কখনও ক্ষতিগ্রস্ত হবে না অর্থাৎ আল্লাহ তালা কখনও মানুষকে দুইটা একসাথে কষ্ট দেন না এটা কঠিন হলে তারপর আল্লাহ তালা তার সহজের ব্যবস্থা করেন এটাই রসুল্লাহ সাল্লাইসালামকে আল্লাহ তালা বলেছেন যে ইনামায় রসি ইউসরা যে কঠিন আপনার উপর কঠিন যে দায়িত্ব এসে গেছে সেই দায়িত্ব আপনি পালন করুন নিশ্চয়ই আল্লাহ তালা এরপরে সহজ করবেন আবারও তিনি সেটাকে তাকিদ দিয়ে বলেছেন ইনসি ইউসরা নিঃসন্দেহে কঠিনতার পরে সহজতা আছে সহজতা আসে সে সহজতা কি আমরা দেখতে পাচ্ছি যে সুর কঠিন জীবন জীবনযাপন করেছেন মক্কাতে সেখানে তয়েফে কষ্ট পেয়েছেন বা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু আল্লাহতালা সেটার পরে সহজ করিয়ে দিয়েছেন আল্লাহর দিনকে দুনিয়ার সব জায়গাতে প্রসার লাভ করেছে কিছু তার সাহাবিদের মাধ্যমে তার ইমানদারদের মাধ্যমে পরবর্তীতে এটা অবশ্যই অসুরের পরে ইউসুফ কঠিনের পরে সহজতা এসেছে ফাইজা রাফাইজা ফানসব তারপর যখন তুমি ফারেক হবে অর্থাৎ তুমি আল্লাহর এবাদত থেকে তুমি যখন খালি হবে আপনি যখন আল্লাহর এবাদত শেষ করবেন ফাইজা ফারাউন্সব বেশি বেশি করে দোয়া করেন বেশি বেশি করে দোয়া করেন এটা অর্থে আপনি যখনই আপনার অন্যান্য কাজ শেষ করবেন তখন আপনি আল্লাহর তা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন দোয়া লেগে যান যে এটা এই জন্য যে আল্লাহ তালা আপনাকে এই কাজটা করতে তৌফিক দিয়েছেন এই কাজটা করা সহজ করে দিয়েছেন এই কাজটা আপনার জন্য যেমনিভাবে করা দরকার ছিল সেভাবে আপনি করতে পেরেছেন আল্লাহতালা করে দিয়েছেন তাইভাবে করার আরেকটি অর্থ হচ্ছে এই আয়তের যখনই আপনি ফারহ তাফানসব আপনি আল্লাহর এবাদত করে শেষ করলেন দুনিয়ার কর্মকাণ্ডের দিকে নিম্ন নিমগ্ন হতে পারেন যেমন আল্লাহ তালা বলেছেন ভাইজা ফুদিয়াতে সলাত ওফান্তা শুরু হলার সলাদ যখন শেষ হবে তোমরা দুনিয়াতে ছড়িয়ে পড়ো সুতরাং আল্লাহর এবাদত শেষ করার পরে তখন আমাদের বেশি বেশি করে অন্যান্য দুনিয়ার কাজের মধ্যেও আমাদের ছড়িয়ে থাকার অনুমতি সেখানে দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে বলেছেন ফাইজা ফার ফানসব সেই হিসাবে অর্থ হচ্ছে যখনই আপনি সলাদ বা আবাদত বা বড়ো ধরনের অবাদত থেকে মুক্ত হবেন আপনি দুনিয়ার অন্যান্য কর্ম আপনি করতে পারেন অথবা এর আবাদত হচ্ছে এক আবাদতের পরে আরেকটি আবাদ আপনি করুন অর্থাৎ এবারতের মধ্যে আপনি লেগে থাকুন এটাও এ আয়তের অর্থ করা হয়ে থাকে ফাইজা ফার ফানসব ইলা আর আপনি আপনার রবের প্রতি ফিরে আসুন রবের দিকে ফিরে আসুন রবের প্রতি আপনি আগ্রান্বিত হন অর্থাৎ রবের সমস্ত কর্মকাণ্ডে আপনার উদ্দেশ্য থাকুক একমাত্র রবের সন্তুষ্টি সেটাই আল্লাহ তালার নির্দেশনা ছিল এবং রস মাহমুদুর রসল্লা সাল্লাহ আসলাম তার জীবনের শেষ পর্যন্ত প্রতিটি কাজে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সব কিছু করেছেন এবং আমাদেরকেও সে সন্তুষ্টি অবলম্বন করে আগের এবং পরে সমস্ত কর্মকাণ্ডে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা কাজগুলি করে যাব আল্লাহ তালা সন্তুষ্ট হলে আমাদের দুনিয়ার মানুষের সন্তুষ্টার প্রয়োজন হয় না রসল্লাম হাদিসে এসেছে কেউ যদি কোনো মানুষের সন্তুষ্টি তালাশ করে আল্লাহ অসন্তুষ্টি তালাশ করে আল্লাহ তালা তার উপর অসন্তুষ্টি লিখে দেন এবং মানুষের সন্তুষ্টি সে পায় না আর যদি আল্লাহ সন্তুষ্টি সে তালাস করে মানুষের অসন্তুষ্টি হলেও আল্লাহ সন্তুষ্টি সে চায় আল্লাহ আল্লাহতালা মানুষকে তার উপর সন্তুষ্ট করে দেন আল্লাহ সন্তুষ্টি তার জন্য থাকেই আমাদের উচিত আমাদের সারা জীবনে যে কর্ম সবগুলি আল্লাহ তালা সন্তুষ্টি কাটিয়ে দেয়া এবং আমাদের অন্তরকে বক্ষকে প্রশস্ত করা এবং বেশি বেশি দোয়া করা আল্লাহরাহ সৌরী ওয়াসলি আমরি ওয়াহ দতাম ইয়ফাহুকাউলি যেমনিভাবে দোয়া করেছেন ইসলামের একজন প্রখ্যাত নবী তিনি হচ্ছেন কে মুসা আলি সরাতলাম তিনি দোয়া করেছেন রবিশ্রাহ আলী সৌদরি হে আল্লাহ আমার সদরকে আপনি প্রশস্ত করে দিন কেন তিনি যাচ্ছেন ফেরাউনের কাছে ফেরাউন তাকে খারাপ কথা শোনাতে পারে আমি ঠিকও শোনাইছিল ফেরাউন বলেছিল আলহামনুরব্বিকাফিনা অলিদেন ওস্তাফিনা মানে অমরিকা সে নিন আমরা কি তোমাকে ছোটোকালে পালিনি আর আমার কাছে কিছুদিন না। তারপর তিনি বলছেন ফা আলতা্তা ফালতা কালাতি ফালতা ওয়ান এমন এমন কাজ করেছো তুমি আর তুমি এখন এসেছ আমাদের সাথে অকৃতজ্ঞতার আচরণ করতে তুমি এখন নবত দাবি নিয়ে আমার আমার রাজত্ব নষ্ট করতে আসছো ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহর নবী মুসাই সালাতসাল্লামকে আল্লাহ তালা সেই দেওয়ার বরফতে তিনি তার অন্তরকে প্রশস্ত করে দিয়েছিলেন সেই প্রশস্ততার কারণে মুসাআ আল্লাহ সাল্লাম সেটা সহ্য করেছেন এবং ফেরাউনের সাথে তিনি দ্বন্দ্বে গিয়েছিলেন সে দ্বন্দ্বে আল্লাহ তালা ফেরাউনের বিরুদ্ধে মুসাকে জয়দান করেছিলেন সে প্রশস্ততা অন্তর প্রত্যেকটি মানুষের দরকার যেমনিভাবে মুসা আল্লাহ আসসালাম আল্লাহ দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ আসালামকে প্রশস্ত অন্তর দিয়েছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাতসাল্লাম এরকম প্রশস্ত অন্তরের মানুষ ছিলেন অর্থাৎ যারা যত বড় তাদের অন্তর তত বেশি প্রশস্ত হয় আল্লাহর দিনকে মানার জন্য আল্লাহর দিনের নিষেধ থেকে বেঁচে থাকার জন্য তেমনিভাবে বিপদ আপদে তাদের অন্তর তত বেশি প্রশস্ত হয় প্রজন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আজাব আল্লাহ আমরিল মোমেন দাহরুহকুল উখে মোমেনের কাজ নিয়ে আমি আশ্চর্য হই তার সব কিছুই ভালো ইন শাকারা সর্রাহাফা কাঁংলাও খাইরান ভালো কিছু পেলে সে আল্লাহ শুক্রিয়া আদায় করে তার জন্য ভালো হয় ওইন আশাবাথু দর্রাহ সব আরাফাঁকা আঁকলা ও খাইরান খারাপ কিছু ফেলে তখন সে সবর করে এটাও তার জন্য ভালো হয় অর্থাৎ তার অন্তর যদি প্রশস্ত হয় সে এক শুক্রিয় আদায় করতে পারে সে দ্বিতীয়ত সবর একার করতে পারে খারাপ ফেলে ভালো কিছু ফেলে সুক্রিয়া আদায় করে খারাপ কিছু পেলে সবর এক করে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এর বাইরে গেলেই তার অন্তর প্রশস্ত নয় সেটাই প্রমাণিত হবে সুতরাং আমাদের উচিত যত বেশি সম্ভব প্রশস্ততা অবলম্বন করা আমাদের অন্তর প্রশস্ত করে নিতে হবে দিনের জন্য শরীয়তের জন্য বেলা মুসিবতের জন্য যত বেশি প্রশস্ত হবো তত বেশি আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হবেন এবং তত বেশি আমাদের কর্মকাণ্ড আল্লাহ কবুল হবেন আমরা বলতে চাচ্ছি এটাই যে আল্লাহ তালা আসলে অন্তর্কে যেভাবে প্রশস্ত করে দিয়েছেন সেভাবে আমাদের অন্তরকে প্রশস্ত করে নিতে হবে আলাম নাসদরাক ও আদায়না আঙ্কা বিজরাক আরেকটি কাজ হচ্ছে অবশ্যই আমাদেরকে গুনা থেকে মুক্তির জন্য প্রচেষ্টা চালাতে হবে এবং যদি আমাদের অন্তর প্রশস্ত হয় আমরা দেখব যে অন্যায় থেকে আমরা ফিরে আসছি দূরে সরে গেছি আমরা আল্লাহর অন্যায়ের পথে যাওয়ার আগে আমাদের অন্তর আল্লাহর দিকে ফিরে যাচ্ছে এরকম অবস্থা আমাদের তৈরি হতে হবে আল্লাহ আমাদের তহফিদানিক আসাদুল্লাহ আল্লাহ আস্তাখরিক আতবাম আলাইকুম বরহমতুল্লাহি